আবু হুরাইরা রাজনীতে বর্ণিত নাবী সাল্লাম ইরশাদ করেছেন ইমামের দৃষ্টি আকর্ষণের জন্য পুরুষদের বেলায় তসবিহ অর্থাৎ সুবান আল্লাহ বলা আর মহিলাদের বেলায় তাসফিক অর্থাৎ এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালুতে মারা